আর যারা ডুবন্ত অবস্থায় ডুবে মরে সেটাও শাহাদাতের মর্যাদা পায় আর প্যাটের অসুখের কারণে ইন্তেকাল করলে এটাও শাহাদাত হিসাবে ধরা হয় আল্লাহ রাস্তায় কতলটা হচ্ছে হাকি কি আমাদের বলেছি রিয়েল শাহাদা বাকিগুলো হচ্ছে আল্লাহ তালা সেগুলোকে মর্যাদা দান করেন এগুলাকে হকমি শাহাদা বলা হয় আলমাউ ফিস সাবিলি দিফায় আনিল মাল নিজের মালকে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 অমান কুতিলা দু না দিনিহি ফাহুয়া শাহিদ নিজের দিনকে রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে নিয়েছে তার মৃত্যু হয়ে গেছে সে ব্যক্তিও শাহিদ অমান কুতলা দু না দামিহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের যান রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিপন্ন হয়ে গেছে চলে গেছে নিজে জানকে ডিফেন্স করতে গিয়ে মারা গেছে সেও শাহাদাতের মর্যাদা পাবে এরপরে আলমাঈদুল বাহার অর্থাৎ সমুদ্র ভ্রমণে গিয়ে যেমন আগের জামানায় নৌকা ভ্রমণ বা সমুদ্রে পাড়ি জাহাজে করে আর সমুদ্রে পাড়ি দিতে জাহাজে তখন কিন্তু খুব মাথা ঘুরাতো মাথা ঘুরায় যেটা সমুদ্রের সফর করলে সাগর পাড়ি দিলে নৌকা উঠলেও কারা একটু মাথা ঘুরানির ভাব হয় কি না এক্সপেরিয়েন্স করেছেন নৌকা উঠেছেন কেউ আপনারা উঠেছেন নৌকায় একটু মাথা ঘুরায় স্লাইটলি হ্যাঁ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 অল গারিক লাহু আদরু শাহিদাইন সমুদ্র সফর করতে গিয়ে যে ব্যক্তির মাথা ঘরণের রোগ উঠলো এবং ভূমি করতে করতে ওই রোগেই মারা গেল সেই ব্যক্তির শহীদের মর্যাদা পাবে শাহাদাতের খাওয়াব পাবে আর যে ব্যক্তি সমুদ্র সফর করতে গিয়ে সমুদ্রে ডুবে মরে গেল জাহাজ উল্টে বা ডুবে গিয়ে সেই ব্যক্তিকে দুইজন শহীদের সবাব দেওয়া হবে মুসলমানের জন্য মৃত্যুর মধ্যেও লাভ আছে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 নবী করিম সাল্লাহ আসালাম মাঝে মধ্যে ওনার ঘরে খাওয়া দাওয়া করতে যেতেন একটু সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক সম্ভবত ছিল ওনার সাথে তো একদিন খাওয়া দাওয়া করেছেন হারাম হারামিয়া খাওয়া দাওয়া করে দিয়েছেন রসুল্লাহ একটু আর ঘুম ভেঙে গেছে তো তিনি বলেন্লাহ আপনি একটু ঘুমালেন আর হাঁটি ঘুম ভেঙে গেল ব্যাপার কি ফলে আমি দেখলাম আমার উম্মতের একটা দল নৌ সফরে গিয়ে তারা কবরস যেটাকে সাইপ্রাস দ্বীপ বলা হয় দ্বীপপুঞ্জ সাইপ্রাস দ্বীপ দখল করতে আমার উম্মতের যে দল যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে তারা জান্নতেই হবে তিনি দোয়া করলেন ইয়েরা ছিল আপনি আমাকে দোয়া করেন আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই তিনি বলেন ইনশাল্লাহ তোমাকে তফফিক দেবে আবার তিনি চোখ বন্ধ করলেন আবার একটু মুস্কি হেসে দিয়ে ঘুম ভেঙে গেল তিনি জিজ্ঞেস করুন ইয়ারাসুল আল্লাহ আবার আপনার মুশকিল হিসেবে ঘুম ভাঙলেন কারণ কি যে আমার উম্মর যারা রোম দখল করবে মানে ইস্তাম্বুল তুরস্ক এরিয়া আল্লাহতলা তাদেরকেও বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতি বানাবেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি তাদের অন্তর্ভুক্ত হই তিনি ওনার জন্য আর দোয়া করলেন না কারণ হচ্ছে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 উটের বা ঘোড়ার বা যে যান ব্যবহার করেছেন বা খচ্ছর যেটাই হোক ওই তার পিঠ থেকে তিনি পড়ে যান পড়ে গিয়ে ওনার কাদের মধ্যে ব্যথা পান এবং ওনার ইন্তিকাল হয়ে যায় যেসে ইন্তিকাল হয়ে গেছে উনি এখন রোম বিজয় যেতে পারবেন পারবেন না তো আল্লাহ তালা ওনাকে একটার জন্যই কবুল করেছেন দ্বিতীয়টা তো সম্ভব হয়ে গেছে বা ওনার এখানে ইন্তিকাল হয়ে গেছে আমরা আমাদের বিষয় দিকে ফেরত আসি তাহলে সমুদ্র ভ্রমণে যে বমি হয় মাথা ঘুরায় ওই কারণে মৃত্যুবরণ করলে সেটা হচ্ছে ফজিলাতের মর্যাদা সেখানে পাওয়া যায় এক ধরনের শহীদ আর যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা যায় সে ব্যক্তিকে আল্লাহতলা দুই শহীদের স্বভাব দান করে সতেরো নম্বরে মানকামাঈলা ইমামিন জা এর ফাহাম রাহু বিন মাফ ফালাহু কোনো ব্যক্তি যদি কোন অন্যায় ডিকটেটর এক নায়ক জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে মারুফের দিকে আহ্বান করে মু থেকে সরে আসতে বলে আর জালিম শাসক তাকে হত্যা করে ফেলে এই ব্যক্তি ও শাহাদাতের মর্যাদা পাবে এ ব্যাপারে হাদিস মুসাদ হাকিমে হাদিস্রী এসেছে হাদিস্রী হাসান আল্লা সাল আলী ওয়াস্লাম সৈদ সুহাদ আব্দুল মুতালেক শহীদদের সরদার হচ্ছেন হামজাইবিনা আব্দুল মো তালেব রাজু আহ আলহ সাইয়দ সুহাদা যিনি অহদের ময়দানে শাহাদ বরণ করেন যার কলিজাকে বের করে চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে কামড়িয়ে প্রতিশোধ নিয়েছে হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী আর ওয়ারুন কামা ইলা ইমামিন জা এর যে ব্যক্তি একজন জালিম শাসকের পাশে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমার আহু ও নাহ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 সাবধান করা এখন আমরা একটা বিরতি দিয়ে যেতে হবে বিরতির পরে আমরা পরবর্তী পর্যায়ের আলোচনার দিকে যাব আবুল্লাহি তৌফিক আসসালাম দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম শহীদদের সর্দার হচ্ছেন হামজাইবিন আব্দুল মুব রাজিউল্লাহ আনহ সৈয়দ সুহাদা যিনি অসদের ময়দানে শাহাদ বরণ করেন যার কলিজাকে বের করে চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে কামড়িয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছে হিন্দ আবু সুবি স্ত্রী আর ওরাদুর কামা ইলা ইমামিন জা যে ব্যক্তি একজন জালিম শাসকের পাশে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমার আহ নাহাহু তাকে আমর বিল মারুফ মুনকার।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 তাহলে আল্লাহ তালা তাকে শাহাদ মর্যাদা দান করবেন এ ব্যাপারে যে ব্যক্তি আল্লাহ শাহাদ তামনা করেছে একদম খালেস ভাবে সত্যবাদিতার সাথে আল্লাহ তালা তাকে শহীদদের মর্যাদা ধরিয়ে দেবেন সেই মর্যাদায় পৌঁছিয়ে দেবেন এমনকি সে যদি আল্লাহ রাস্তায় ডিউটি করা অবস্থায় মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য বর্ডারের মধ্যে দুশ্মনের আক্রমণ থেকে মোকাবেলা করার জন্য বা দুশ্মনকে বাধা দেওয়ার জন্য ডিউটি করেছে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 এবং হাজি শ্রী অর্থ হচ্ছে প্রত্যেকটি মাইয়ের তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমল কেটে যায় শেষ হয়ে যায় তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারাদ ডিউটি কাজ করেছে আল্লাহর দিনের ডিউটি করেছে পাহারা দিয়েছে জেগে জেগে সেই ব্যক্তির পাহারা দেওয়া অবস্থায় যখন ইন্তেকাল হয় ইন্তেকালের সঙ্গে সঙ্গেই তার পাহারা দেওয়া ডিউটির কাজ শেষ হয় না কেমত পর্যন্ত সে পাহারা দিচ্ছে এই ডিউটির সব লেখা হয় আর তাকে কবরের ফিতনা থেকে আল্লাহতালা মাফ করে দিন কবরের ফেতনা তিনটা প্রশ্ন একটা চাপ আর তিনটা প্রশ্ন এইগুলো থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর একটি ভালো মৃত্যুর লক্ষণ হতে পারে আলমাউ তো আকবা আমালিন সাহ কোনো নেক আমল করার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মৃত্যুর আগে খুব সুন্দর নেক আমল করে ফেলেছে তারপরে মৃত্যু হয়েছে এটা একটা ভালো লক্ষণ আনাসালাদু এ বিষয়ে বলেন ব্যবহার করেন আল্লাহ কিভাবে ব্যবহার করেন তাকে আল্লাহ তালা তাকে একটা ভালো কাজে লাগান ভালো কাজের শেষে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে যান আর গোনা কাজ করার আর শুধু হয়নি এরকম অনেকে হজ করে এসে চলে যাচ্ছে বা হজের অবস্থায় চলে যাচ্ছে যে কোনো ভালো কাজের অবস্থা নামাজের অবস্থায় যাচ্ছেন নামাজ পড়েই যাচ্ছেন দুনিয়া থেকে চলে গেলেন এরকম ভালো অবস্থায় যদি চলে যান তাহলে এটা তার জন্যে একই ভালো মৃত্যু আলমাউত বিনমাদ মুনাউরা কারো মদিনা মুনা পবিত্র ভূমিতে মৃত্যু মৃত্যুবরণ করার নসীব হয় রসুল্লা সাল্লাহাদ করেছেন মানিস তুতিনা ফাল ইয়ুত বিহা হাগের হাজির ছিল মুসাদ আহমাদে এখন যেটা পড়ছি এটাও মুসাদ আহমদে এসেছে যে তোমরা যদি পারো কেউ যে তার মৃত্যুটা মোদিনায় হোক তাহলে সেটাই প্ল্যান করো কারণ আশ্রাউলিমানিয়ামুত বিহা যে ব্যক্তি মোদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য স্পেশাল সুপারিশ করবো এখন চাইলেই আবার কোরআন হাদিসে আছে। কেউ জানে না কোথায় মৃত্যুবরণ করবে চাইলেই মদিনায় মৃত্যুবরণ নাও হতে পারে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে প্ল্যান করতে পারে যে আমি মদিনায় থাকি শেষ বয়স কাটে দেই আল্লাহ তালা কী সময় রাখলে হয়ে গেলো অনেক সময় দেখা তাও হয় না ওখানেই ছিল অনেক দিন পরে জরুরি কাজ দেখা দিছে চলে গেছে মক্কা ওখানে ইন্তেকাল হয়ে গেছে অথবা চলে গেছে নিজের দেশে যে একদিনের জন্য ভিজিট করে আসে ওখানেই ইন্তেকাল হয়ে যেতে পারে তা আমরা চাইতে পারি কিন্তু হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই সেটা আল্লাহতালার হাতে কিন্তু চাওয়ার মধ্যে কোন আপত্তি নেই যেভাবে শহীদ সবাই হতে পারে না কিন্তু শহীদ হওয়ার তামান্না সবাই করতে পারে তে এরকম তামান্না করা যায় এইভাবে যে আমরা মৃত্যুর সুন্দর সুন্দর কতগুলো লক্ষণ শুনলাম এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে আসে আমরা আশা করতে পারি যে আল্লাতলা তার ভালো দান করেছেন যেগুলো অ্যাক্সিডেন্টালি ঘটে অসুখ বিসুখ ডুবে যাওয়া সেগুলোর জন্য তো প্ল্যান করা দরকার নাই কিন্তু যেগুলো অ্যাক্সিডেন্ট ছাড়া ভালো নেকদের ভিত্তিতে ঘটে এই রকম মৃত্যুর জন্য আমরা আল্লাহ তারা কাছে দোয়া করতে পারি শাহাদাতের জন্য মদিনা মোনারা ইন্তেকালের জন্য ইস্টাকতের সাথে তাকুয়ার সাথে নেক কাজ করা অবস্থায় আল্লাহ আমার দান করো কেউ কেউ তো গুণা অবস্থায় মৃত্যু হয়ে যায় গুনা কাজে পরে মৃত্যু হয়ে গেলো কারো কারো হজের মধ্যে মৃত্যু হয়ে যায় খুব ভালো মৃত্যু কারো মৃত্যু হয়ে যায় সিনেমা হলে সিনেমা দেখা অবস্থায় গান বাজনা দেখা অবস্থায় হার্ট অ্যাটাক করেছে কারো মৃত্যু হয়ে গেল ফুটবল খেলতে মাঠের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেল কেমন সজুরতের মৃত্যু হলো তো আল্লাহ তার কাছে এই তামান্না দেওয়া যে আল্লাহ যে তরিকায় যে পরিবেশে যে উপলক্ষে মৃত্যু হলে আল্লাহ আপনার কাছে স্পেশাল মর্যাদা পাওয়া যাবে আমরা শুনে এসেছি আজরা কি রু টেন তো ফ্রেস্তারা মানে অনেকগুলো ফ্রেস্তা এসব কাজ করে দ্বিতীয়টা হচ্ছে আমাদের দেশে যেভাবে জিবরাইল মিকাইল ইসরাফির মতো আজরাগাড় করেছে বা আমাদের দেশের অনেক দেশেই এভাবে মনে করা হয় কিন্তু কোরআন এবং হাদিসে মৃত্যু ফেরেস্তার পরিচয় এসেছে মালাকুল মাউদ মৃত্যুদানকারী ফেরেস্তা এবং তারা এক দল আসেন একা নয় এখানে যিনি প্রধান তিনি লিডার হিসাবে থাকেন আজরাইল বলতে যে মেইন লোককে আমাদের মেইন ফেরস্তাকে আমাদের লোকেরা বুঝায় তিনি আসলে লিডার তিনি কমান্ডার কমান্ডার জেনারেল বাকি সব ওনার সোর্স ওনার ফোর্স ওনার অনেক আসে সাথে এবং সহি হাদিস এসেছে মহাদ রাজি আল্লাহন বিস্তারিত লম্বা হাদিস বলেছে যখন নেকাল লোকেরব্জা করা হয় তখন একদল ভালো চেহারাধারী খুব সুন্দর উজ্জ্বল চেহারার খুব ফ্রেন্ডলি ফেইস নিয়ে গায়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে তারা এসে ওনাকে সালাম দেন কাছে শিয়রের কাছে বসেন ওনার সঙ্গে খুব আসছে করে নরম করে অ্যাড্রেস করেন কথা বলেন যে কথাগুলো একটু আগে আমরা শুনেছি আর যারা গুণাগার অথবা কাফের বেদিনের রুহ কবজা করতে আসেন তারা এক দল আসেন এবং তাদের গায়ের মধ্যে এমন কাপড় থাকে তাদের চেহারা এত ভয়ঙ্কর শরীরে এত দুর্গন্ধ ওগুলো দেখলেই মানুষের রুখ উল্টে যায় এভাবে করে হাজি এসেছে যে তারা অনেক একা দল আসেন রুহ কাবজা করার জন্য একা একজন আসেন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 প্রাণীদের মধ্যে নেক্কার প্রাণীদের মধ্যে গুণাগার এরকম তার খুঁজে পাওয়া যায় না কিন্তু মানুষের ট্রিটমেন্টটা টোটালি ডিফারেন্ট তাদের প্রক্রিয়াটা একদম ডিফারেন্ট যদিও আমরা জানি যে প্রাণীদের মধ্যেও কিছু ক্রাইম হবে হাসার জন্য সেটারও বিচার হবে শিংওয়ালা সাগলটা যে সাগলে শিং নাই তাকে মাঝে মধ্যে গুঁতা দিয়েছে মার আমার ওই লাগলে সে গুতা দিতে পেরেছে যার শিং নাই সেবার তারা গুঁতা দিতে পারেনি আঘাত করতে পারেনি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 পরবর্তী সেশনে আমরা অন্য বিষয়ে আলোচনা করবো সেগুলোর আহ্বান রেখে এখানে শেষ করছি আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারকাত